উপস্থাপিত হচ্ছে তাফসির জাল লাইন থেকে সুরা আল ইমরান আয়াত একশো আটান্ন থেকে একশো চৌষট্টি পর্যন্ত वला ان قتلتُم في سبيل الله اي الجهاد او متتم بضم الميم وكسرها مت من مات يموت ويامات فب نصر و باب سمع दोनों बाप থেকে আসে ماذا يموت ماذا يامات اي اتاكم الموت যদি তোমরা জিহাদের ময়দানে তোমাদেরকে আমি মাফ করবো এবং তোমাদের প্রতি রহমান করবো لَمَغْفِرَةٌ مِنْ اللهِ এটা হলো শর্তে মাহজুদের উপর দাল আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত مغفرت এবং রহমত لَمَغْفِرَةٌ كَائِنَةٌ مِنْ اللهِ لِذُنُوبِكُمْ وَرَحْمَةٌ مِنْهُ لَكُمْ عَلَى ذَلِكَ وَاللَّهُ وَمَدْخُولُهَا جَوَابُ الْقَسَمِ এটা جواب القسم ওহুয়া ফি মাওজিউল ফি'লি এটা হলো ফায়নের জায়গা এটা জবাবুল কসম মানে আসলে সেটা জবাবুল কসমের উপরে দাল এটাকেই তিনি এখানে এর খবরটা হলমাউন মিনিয়া ইয়া এটা তারা তার তোমরা যদি জেহাদে যাও আর শহীদ হো অথবা জেহাদে গিয়ে সবাই মৃত্যু করো তাহলে আমার পক্ষ থেকে পাবে এটা তারা যা জমা করছে মানে যারা জেহাদে যায়নি তারা জেহাদে না গিয়ে যে দুনিয়ার সম্পদ জমা করেছে এটার চেয়ে তোমাদের জন্য এটা খেয়ে তাজমাউন হলে তোমরা জেহাদে না গিয়ে যা জমা করতে এর চেয়ে খেয়ে রহমাত ولا ان الله قسم متم بالوجهين متم متم او قتلتم في الجهاد او غيره المرضي لم يحتبروا قرو او اذا الله او الصحابه তিনি তোমাদেরকে পুরস্কার দেবেন এটা তার জেহাদে নাও যাও জেহাদে না গেলে অন্য যেখানেই তোমরা মৃত্যুবরণ করো অথবা অন্য যেভাবেই তোমরা মকতুল হও শেষ শেষ পর্যন্ত আমাদের কথা আল্লাহর কাছে ভালো কাজ করে যাও তাহলে পুরস্কার পাবে আর ভালো কাজ যদি নাও করে যাও যেতে হবে আল্লাহর কাছে আগের টা যেহেতু আগে যেহেতু হলো এই তাহরিদ আল কিতানের কথাটা আগে আনা হয়েছে মোকাদ্দম করা হয়েছে আগের আয়াতে এবং তার সঙ্গে সাবি বাড়ানো হয়েছে এরপরে গিয়ে মুক্তটা আনা হয়েছে কারণ সাবির যখন কেউ যায় স্বাভাবিকভাবে কেতালটাই সেখানে মোকাদ্দ থাকে মক্তুল হওয়াটাই সাধারণত হয় আর তেতালে যাওয়ার পর যেহাদে যাওয়ার পর স্বাভাবিক মৃত্যু এটা কম হয় কিন্তু এরপর একটা হল যে কেতালে যাও না যাও বাহার হয় এইভাবে কেতাল ছাড়া স্বাভাবিক মৃত্যু বেশি পরিমাণে হয় আর কেতাল না গেলে কতল সেটা কম হয় এজন্য পরের আয়াতে মূর্তুম কথাটা আগে আনা হয়েছে তোমরা যদি কেতালে না যাও সবাই মৃত্যুবরণ করো অথবা তোমাদেরকে হত্যা করা হয় যাবে যখন আল্লাহর কাছে এমন কাজ করো যে কাজটা করলে তোমরা আল্লাহর কাছে পুরস্কার পাবে ফাফিমা রহমান এবার আগের সাথে তার কথাটা যে সাহবের মধ্যে কয়েকজনের একটু ভুলের কারণে রহমতে আপনি তাদের জন্য কোমল হয়ে গেলেন আল্লাহর রহমতা রহমা আপনার আখলা কোমল হয়ে গেছে তাহলে অবশ্যই তারা আপনার কাছ থেকে সরে যেতুমতা কঠোর স্বভাবের অধিকারী গালিজাল কঠিন হৃদয়ের অধিকারী জাফিয়ান এবং তাদের জন্য আমার কাছে আমি তাদেরকে ক্ষমা করে দিই এবং গুরুত্বপূর্ণ বিষয়ে দিতে তাদের সঙ্গে পরামর্শ করুন গুরুত্বপূর্ণ বিষয় দিতে আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন যুদ্ধ সংক্রান্ত ব্যাপার অথবা অন্যান্য রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনি তাদের সাথে পরামর্শ করুন এটা কেন করবেন আপনার পরামর্শ করার তো প্রয়োজন নাই কারণ আপনার কাছে ওহি আসতেছে তারপরে পরামর্শ করেন এবং বিশেষ বিশেষভাবে এখানে এই নির্দেশটা আমি কি জন্য দিলাম তাদের অন্তরের প্রশান্তি লাভের জন্য বিকা এবং যেন আপনার অনুসরণ করা হয় পরবর্তীতে যারাই আপনার জায়গায় আসবে আমির হবে তারা যেন তাদের মামুরদের সঙ্গে পরামর্শ করে নিজে নিজে যত বুদ্ধিমানই হোক নিজের রায়ের উপরে তার যত আস্থাই থাকুক কিন্তু সঙ্গে পরামর্শ মোশাহরা করতেন পরামর্শ করতেন তো মুসাওয়ারা সংক্রান্ত নির্দেশ এখানে আসছে আর ওই সুরা যেই নামের সুরাটা সেই সেই সুরাতে সেখানে আল্লাহ প্রিয় বান্দা। পরামর্শের পর যখন আপনি আপনার ইচ্ছা বাস্তবায়নের উপর ধৃঢ় সংকল্প করে ফেলেন এমজা ইমা তুরু আপনি যা ইচ্ছে করেন সেটা বাস্তবায়ন করার উপর যখন দৃঢ় সংকল্প করে ফেলেন আপনি আল্লাহর ভরসা আল্লাহ তার উপর ভরসা ভালোবাসেন এখানে দেখো রসুফ আলী হাসাল্লাম কে বলতেছেন যে আপনি আল্লাহর পক্ষ থেকে আসা রহমতের কারণেই তাদের সঙ্গে নরম হলেন কোমল হৃদয় হলেন আপনি যদি তাদের সঙ্গে কঠোরতা দেখাতেন তাহলে কিন্তু তারা আপনার কাছ থেকে একদম সরে যেত এরপরে রসুদাল্লামকে তিনটা নির্দেশ দিলেন একটা হলো আপনি ক্ষমা করে দেন আরেকটা হলো তাদের জন্য আপনি আমার কাছে মাফ চান তিন নম্বর হলো তাদের সঙ্গে পরামর্শ করেন এরপরে বলছেন হলো যে এরপরে পরামর্শ করার পর কোনো একটা বিষয় করবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেললে এরপরে হলো তক এখন থেকে যে এই বিষয়টা বোঝানো হয়েছে যে রসুল সাল্লাহ আলি হাসাল্লামের ভিতরে এই নরম আহ্লা এই সাহাবাহরাম সঙ্গে সাল্লাহ সময় জুড়ে থাকতেন এরপরে বলা হলো যে যদি আপনি কঠোর হৃদয়ের অধিকারী হতেন তাহলে কিন্তু তার আপনার কাছে সরে যেত উদ্দেশ্যটা কি আয়াতের দ্বারা উদ্দেশ্য হল যে দেখো পূর্বের আয়াতে সাহাবিদেরকে তাম্বি করা হয়েছে যে তোমাদের এই ভুলের কারণে এই হয়েছে সেই হয়েছে কিন্তু রসুল সাল্লাহ আলী হাসাল্লাম এত বড় ভুল করছে কিছু কিচ্ছু বলেননি বরং উল্টা আল্লাহ হৃদায়ত দিচ্ছেন আমি স্বাভাবিক ভাবে প্রত্যেক তো চেষ্টা করে আমার থেকে যেন ভুল না হয় আমিরের হুকুমের খেলাফ যেন না হয় কিন্তু যদি হয়ে যায় আর সেটা যদি হয় ইস্তিহাদি খাতা তাহলে আমিরের জন্য মোনাসিব হলো এক নম্বর তাদের সাথে নরম আচরণ করা হয় নরম আচরণ করা এমনে স্বাভাবিকভাবে একজন আমিরের মধ্যে সিপতটা থাকতে হবে লেইনুল হলুক আখলাখ নরম হবে যদি কঠোর স্বভাবের হয় তাহলে মামুরদেরকে নিজের সাথে গুছিয়ে রাখতে পারবে না আর যেই আমির মামুরদেরকে নিজের সাথে গুছিয়ে না রাখতে পারবে সেই আমির তো কাজও করতে পারবে না এক দ্বিতীয় হলো যদি মামুরদের মধ্য থেকে কারো থেকে কোনো ভুল হয়ে যায় তাহলে তাকে ক্ষমা করে দেওয়া এটা আমিরের একটা সিপত দুই নম্বর হলো যে তার জন্য শুধু ক্ষমা করলে হবে না বরং আল্লাহ জন্য আল্লাহ করতে পারে যখন সত্যিকারে তার প্রতি তার দিলের মধ্যে কোন রকমের দাগ থাকে না তাহলেই তো মুখে মুখে বলা যায় যে ঠিক আছে আমি ওই ক্ষমা করে দিলাম কিন্তু সে যখন এই একা একা আল্লাহর কাছে দোয়া করতেছে তখন আল্লাহ চাল্লাহ ওই ভাই তো আসলেই ভুল করে ফেলছে তো এটার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন এই যে এসতে দিলটাও যেন একদম সাফ হয়ে যায় তার মানে একজন আমিরের মামুর যদি হাতা করে ফেলে একদম সাফ করে ফেলবে আল্লাহর কাছে চাইতে থাকবে তিন নম্বর হলো যে আচ্ছা ঠিক আছে কথাও পরিষ্কার হয়ে গেল দিলও পরিষ্কার হয়ে গেল কিন্তু এখনো তার প্রতি একটা বিদ্বেষ আমার আছে তার সাথে কথা বলতে দিচ্ছে করে না এটা গায়ে না এটাও থাকতে পারবে না তার সাথে আমার পরামর্শ করেন পরামর্শ করেন যেন গায়ে যে একটা ভাব ভিতরে আছে এটাও যেন সে সে বুঝতে না পরে যার ফলে মনে মনে কষ্ট না পায় বলছে পরামর্শ করে তারা জিজ্ঞেস করেন তাকে জিজ্ঞেস করা যায় স্বাভাবিকভাবে যদি তাকে জিজ্ঞেস করা হয় আর তার কাছ থেকে রায় নেওয়া হয় তো সে তার মনটা কত বড় হয়ে যাবে না যে আমি এখন ভুল করলাম কিন্তু তিনি আমার কাছে আবার পরামর্শ চাইতেছে এই তাতেই তাতেই বল এটা হলো এই বিষয়টা একটা বোঝার জন্য একটা মেসাল দি। মানে এটা হলো একজন আমিরের আখলাখ হবে আমির বা মুরবী তার আখলাখ এটা হওয়া চাই যেমন ধরো যেমন ধরো রাতের বেলা বিদ্যুৎ চলে গেলো হঠাৎ বিদ্যুৎ চলে গেছে সিঁড়ি দিয়ে কোনো এই জন্য হুজুর নামতেছে তো একজনে দৌড় দিয়ে নিচের থেকে উঠ উঠলো তো অন্ধকারে সে খেয়াল করে নেই তো হুজুরের গায়ে লাগছে তো হুজুরে একদম পড়ে গেছে পড়ে গিয়ে মনে করো হুজুরের সামনে দাঁত ভেঙে গেছে কেমন রক্তে হয়েছে এরপরে যখন আবার আলো আসছে তো হুজুরকে এক জায়গায় নেওয়া হলো চিকিৎসা করা হলো এবার তুমি চিন্তা ওই তালগুলোর অবস্থাটা কি হবে তখন মনে করো ওই হুজুর এই আখলাটা দেখালেন যে ওরা বললো যে বাবা অসুবিধা তুমি তো দেখো নাই তো প্রথমে হলো করে দিল এমন মুখে বলল যা অসুবিধা হবে না এরপরে হলো সে একটা অসতর্কতার কারণে কষ্ট তো পেলো এটার জন্য তিনি আবার আল্লাহ কাছে দোয়া করতেছে আল্লাহ আমার সে কষ্ট দিয়ে ফেলছে এটার কারণে তার জন্য কোনো ক্ষতি না হয় আপনি তাকে মাফ করে দেন কোন কাঠ দিয়ে টেবিল বানাইলে ভালো হবে তুমি আমার এটা ব্যবস্থা করে দাও এটা যদি তার কাছে বলা হয় তার মনটা কি পরিমাণ হালকা হবে না যে আমি এমন একটা কষ্ট দিলাম কিন্তু হুজুর আবার আমাকে এই জিনিসটা কাজে লাগিয়েছে সে নিজের মনে করবেন আল্লাহ যে আমিরের ভিতরে আজমের সিফত থাকবে মুসাহরা করবে পরামর্শ করবে পরামর্শ করার পরে চূড়ান্ত যেটা হবে এটার উপরে আজম সেটা পরামর্শের অনেক মাসাইল আছে মারফুল করানো তাপসি মাসায় দেওয়া আছে যেটা ওই তহলিগে যেমন গেলে দেখি যে সবার রায় এর খেলাফ সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমিরের আছে সবাই একটা বলতেছে কিন্তু তিনি আছে। এটা যেটাই চূড়ান্ত হবে যেটা চূড়ান্ত হয়েছে এটার উপরে এখন আসবে এটা আমি করব এটার মধ্যে কোনো তারা তারা দুধ যে সবাই মিলে একটা পরামর্শ হয়েছে বা পরামর্শ সময় একটা সিদ্ধান্ত হয়েছে কিন্তু পরে গিয়ে পরামর্শ সময় একটা সিদ্ধান্ত হয়ে গেছে কিন্তু পরে গিয়ে আমি সে চিন্তা করতেছে এটা করলে আসলে ভালো হবে কি হবে না ভালোর দিকে তারা দুধের মধ্যে পড়ে গেছে তার মানে রায়ের মধ্যে পোখ তেগিয়ে নাই এটা এটা আমিরের কাজ না আমির এমন হবে যিনি রায়ের মধ্যে পোখ তেগিয়ে থাকে সিদ্ধান্ত বাস। সিদ্ধান্ত হয়েছে আমরা উহুদের মদিনাথ থেকে বের হয়ে গিয়ে উহুদের যুদ্ধ করবো বাইরে গিয়ে যুদ্ধ করবো যুদ্ধ জেরা পরে হুজুরের ঘর থেকে বের হয়ে গেছে এরপরে সাহাবিরা বলতেছে আমাদের রায়ের কারণে আপনি বের হয়েছেন না তো হুজুর সাল বলতেছে না কোন নবীর জন্য এটা তো উচিত না যুদ্ধের পোশাক পরে ফেলবে যুদ্ধ করা ছাড়া পোশাকটা ভুলে ফেলবে এটা হলো আসবে দেখছেন আমির কায়ে কায়দের একটা শিবা চলে এটা সাহেব আজম হবে সাহেব আজম সাহেব মানে পরামর্শ করার পরে একটা সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত পাকা এখন যাইহোক এখন এটা করতে গেলে যদি কিছু মানুষ শহীদ হয়েও যায় তাহলে হয়ে যাক রসদুল্লিয়া এই যে তোমার ঘটনা পড়ছো না কিছু কিছু হুদে রসুল্লিয়া যখন ঘর থেকে বের হয়েছেন বের হওয়ার পরে সাহাবিরা হুজুরকে বারণ করছেন ইহারসোলা থাকুক আপনি আপনার রায় যেহেতু ছিল মধ্যে ভিতরে যুদ্ধ করা ঠিক আছে তার মানে আজম তাকর আল্লাহ আজম যখন হয়ে গেছে আল্লাহর ফেতা যা হওয়া হবে এটা একটা জিনিস বোঝা যে কোন আমির সিদ্ধান্ত করে ফেলার পর পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে সবাইকে একত্রিত করে তারপর সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে নতুবা সবাইকে উপস্থিতি রেখে একটা সিদ্ধান্ত আনা হয়েছে আবার এক দুজনের কথা পরিবর্তন করে ফেলে এটা করা যাবে না এখানে যদিও অবস্থাটা এমন হয় যে এক দুজনে বলতেছে যে এখানে যদি আপনি লোকজন পাঠান তাহলে হয়তো বিরাট একটা ক্ষতির সম্মুখীন হবর্তীতে ক্ষতির সম্মুখীন দিকে আল্লাহ ইশারা করেন সেটা তাকাকুল আমির তাওয়াকুল করবে আল্লাহর উপর আজম পরামর্শ করছে সেটা আল্লাহর হুকুম এর জন্য পরামর্শ করছে কিন্তু ভরসাটা সেই পরামর্শ ভরসা হবে আল্লাহর উপরে এটা দেখো মোসালাহ ইশারা করতেছেন হয়তওয়াল আল্লাহর একেবারে যদি পুরো হয় তাহলে আল্লাহর মাহবুব পাওয়া যাবে তবাকুল আল্লাহ এটা পুরো হলে তারপর আল্লাহ মাহবুবের সিপরটা আসবে যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন কেউ তোমাদের উপরে জয়লাভ করতে পারবে না আর যদি তিনি তোমাদেরকে সাহায্য না করেন যেমন করেননি আল্লাহর হুকুম পালন করা আল্লাহর হুকুম অমান্য করা থেকে বিরত থাকো আল্লাহর হুকুম যদি পালন করো তাহলে আল্লাহর নসরত আসবে আর আল্লাহর যদি হুকুম অমন না তাহলে নুসরত আসবেন সাহায্য বর্জন করলে আল্লা সাহায্য বর্জন করার পর বাবটা হল তর্কানের মানে আল্লাহ যদি সাহায্য না করেন তাহলে কে তোমাদেরকে সাহায্য আল্লাহিনের ভরসা করা উচিত হলো সব ব্যাপারে আল্লাহর হুকুম পালন করো আল্লাহর হুকুম পালন করলে আল্লাহর হুকুমের উপর নুসরত আসবে আর যদি আল্লাহর হুকুম পালন না করো তাহলে পদ্ধতি যত সুন্দরই তোমার কাছে মনে হবে আল্লাহর নসরত আসবে না আর আল্লাহর নসরত না আসলে কে তোমার সাহায্য করবে তারপরে আল্লাহর উপর ভরসা করা হবে কেউ যদি বলে যে আমিও তো আল্লাহর ভরসা করতেছি না শুধু আল্লাহর ভরসা করলে তো হবে না কারণ আল্লাহর বাতানো পথ মোতাবেক চলে তারপরে ভরসা করলে সেটা হবে আসলে ভরসা আল্লাহর ভরসা একজনের নিজের মন মত পথে চলতেছে আর বলতেসা আমরা হারিয়ে গেছে পাওয়া যাচ্ছে না তো কেউ কেউ বললো আলী হয়তো নবী সেটা নিছেন। তখন ما كان للنبي ان يغله واخر دعوانا ان الحمد لله رب